আর কি বলবো Krishna Hare Krishna Krishna Krishna, Krishna, Krishna, Krishna, Krishna Hare Hare হরে হরে রামে Rama Rama রাম হরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ আমাদের পথ স্পষ্ট আছে পরিষ্কার আছে এই জড়ো জগতে অনেক পথ আছে এবং একজন বেঙ্গালী বলেছে যে যত মত থতপথ কিন্তু সেই মত আমরা শিক্ষা করে না তার কথা যত মত থতপথ কিন্তু আমাদের মত হচ্ছে যে সেই মত বিপদ আসলে সেটা ঠিকই যত মত থতপথ যত মত তথ্য এবং সব পথ নরকের দিকে যায় কিন্তু এই মত আছে যা নরকের দিকে যায় না গোলকে পথ মহাপ্রভুর মত মহাপ্রভুর মত হচ্ছে যে আমাদের সবাই গোলক পথগামী থেকে আমি হাওড়ো মত কি মহাপ্রভু মত কোন সাধারণ মত হচ্ছে না অনেক মত আছে কেন কারণ সবাই বিভ্রমিত আছে জানে না আসল পথ কি আছে আসল মত আসল পথ কি আছে মহাপ্রভুর মত হচ্ছে পরম সত্য এবং আর অন্য সকল মত হচ্ছে শুধু মৃত্যু আমাদের মিথ্যা প্রয়াস করা হয় নিজেকে বড় বানাতে নিজেকে ধনী বানাতে নিজেকে সুখী বানাতে কিন্তু আমরা যদি মহাপ্রভুর মত এবং পথ গ্রহণ না করে তাহলে যত কিছু আমরা চেষ্টা করি না কেন তবু আমরা সুখী হতে পারে না সংক্ষেপে মহাপ্রভু মত আছে তার একজন চক্রবর্তী ঠাকুর সং্রভু মত শ্লোক জয় আরাধ্য ভগবান রনস বৃন্দাবনম রম্য কচিত ব্রজু বার্গে কল্প শ্রীম ভাগব প্রেম মহান শ্রী চৈতন্য মহাপ চৈতন্য মহাপ ভগবান অনোরকম পূজ করে আমরা যদি ভগবান কে স্বীকার করেন ভগবানের পূজা করে না তাহলে আছে খুকুরে পূজা করে এখন ভারতে খুব জনপ্রিয় আছে ঘরে ঘরের ভিতরে খোক রাখা এবং খোকের জন্য কত ভাগও হয়ে গেছে ভগবানের পূজা করে না কিন্তু কুকুরের জন্য কত যত্ন করে তো কত ফাগ ভগবান বলে যে আমরা আমরা যদি গদ না মানি তালে আমরা উচিত ভগবান কে আছে এর সম্বন্ধে অনেক মত আছে বিশেষ করে বাংলাদেশে অনেক নকও ভাগবান আছে মনে করে যে এই বাংলাদেশ খুব দুর্ভাগ্যবান আছে খুব গরিব দেশ কিন্তু আমার মতে এই দেশ সারা জগতের মধ্যে এই দেশ থেকে আর কোন ভাগ্যবান দেশ নেই কারণ সমস্ত জগতের জন্য শুধুমাত্র এই ভগবান আছে কিন্তু এই বাংলাদেশে যত গ্রাম তত ভগবান কিন্তু তো আসলে এইটা বাংলাদেশের দুর্ভাগ্য যে মহাপ্রভু সয়াম ওই দেশে অবচি হলো কিন্তু সেই মহাপ্রভু ঠিক মতো না করে আসম মহাপ্রভুর পূজা ছেড়ে খবর আছে কিন্তু শুনে না শুনতে চাইনা এইভাবে ওই বাংলাদেশে এক জায়গায় ওই রাম ঠাকুর আছে অন্য জায়গায় জগৎ বন্ধু অনুকূল হরিশ আছে শঙ্কা নাই কিন্তু ভগবান এক এবং সেই ভগবান কে মহাপ্রভু বলেছেন যে আর ভগবান ব্রজেশ মানে নন্দবাবা নন্দ এবং তা পুত্র লীলা অনুসারে ভগবান নন তিনি সকলের পিতা আছেন বিলাসে ইনি হচ্ছেন নন্দমহারাজের পুত্র নন্দপুত্র নন্দসূত্র মহাপ্রভু নন্দসূত্র বিষ ভানু সুতা করুনা করু নন্দ নন্দনে প্রজই স্থানে হচ্ছেন কৃষ্ণ এবং তার ধাম হচ্ছে বৃন্দাবন Krishna Gopal Krishna তার আরাধনা হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা kintu সেই কৃষ্ণের আরাধনার মধ্যে kichu স্তর আছে to একেল বাসুদেব সেখানারায়ণ সীতারা রুক্তিণীকৃষ্ণ কি যুগ মি শ্রী শ্রী রৃষ্ণ রা কচিদ উপাসন ব্রজ বধু মার্গে এর জন্য সেখানে মহাপ্রভুর মত আছে যে সবচেয়ে মধুর শ্রেষ্ঠ কৃষ্ণ আরাধনা হচ্ছে রাধা কৃষ্ণ আরাধনা সেটা মধুরা কৃষ্ণ কুরুক্ষেত্র কৃষ্ণ দ্বারকা কৃষ্ণ উপাসনা থেকে আরো অনেক মধুর আছে এবং শ্রীকৃষ্ণের পরম গুণ হচ্ছে মা ধর্য অনেক অসংখ্য গুণ আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তা মাধুর্য এবং কৃষ্ণের মাধুর্য পূর্ণ হয় বৃন্দাবনে শ্রীমাতি রাধিকা সাথে সেজন্য গৌরিয়া বৈষ্ণবের যারা শ্রীচৈতন্য অনুগামী অনুগামীগণের তারা মহাপ্রভুর আদেশে এবং মহাপ্রভুর প্রেরণায় শ্রী শ্রী রাধা কৃষ্ণ উপাসনা করে তো সেই শ্রী শ্রী রাধা কৃষ্ণ উপাসনা কই থেকে আমরা কবর পাব সেই উপাসনার সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত থেকে শ্রীমদ্ ভাগবত আছে সবচেয়ে বড় প্রমাণ অমল পুরাণ অমল প্রমাণ সমস্ত বৈদিক সাহিত্যের মধ্যে এই তো সৃষ্ট কারণ এই শ্রীমৎ ভাগবতে আমরা বিশেষ করে রাধা কৃষ্ণের সম্বন্ধে জ্ঞান পাই কিন্তু এই শ্রীমদ ভাগবতে রাধা নাম প্রকট হচ্ছে না সেটা এক বড় রহস্য তো গৌরূপে আছে আনাযা অনায়ারাধিত নূন্য ভগবান হরিশ্বর তো ইঙ্গিত সুখদেব ঘোষণা রাধানাধিত মনে শ্রী গোপী যে সবচেয়ে ভালোভাবে শ্রীকৃষ্ণ আরাধনা কর তিনি হচ্ছেন শ্রীমাথি রাধিকা কিন্তু না বলে আমাদের আচার্য প্রকট রূপে নাম উপাসিত না হই ভাগবতের এইভাবে ব্যাখ্যা করেছে তো এই কারণ আছে যে মহারাজের সাথে অনেক অভক্ত শ্রোতা ছিলেন অনেক ঋষি মুশ্ব থেকে অনেক ঋষি মুিগণ এসেছে এবং তার মধ্যে অনেক কারমী জ্ঞানী অভক্ত ছিলেন তারা সব অনাধিকারী ছিলেন এতো বড় ঋষি মুখে রাধা নাম বলেন না শ্রীমান ভাগবত আর একটা কারণ আছে যে পরীক্ষিত মহারাজে মহাপ্রস্থান নিখর ছিল এবং তার আগে পালায়ণ করা উচিত রাধা নাম উচ্চারণ উচ্চারণ করেন তো সেই রাধা ভাব থেকে স্তব্ধ হওয়া সম্ভাবনা তো সেই জন্য সুখ এবং স্তব্ধ হলই তো ঠিক সময়ের মধ্যে শ্রীমদ ভাগবত করা সম্ভব হত না তো সেই জন্য সেই শ্রীমৎ ভাগবত হচ্ছে সর্বোচ্চ প্রমাণ যার মধ্যে রসিক ভক্তরা শ্রী রাধা কৃষ্ণ ভাবমদ প্রেমার্থ এবং শ্রীমদ কি প্রচার আছে এই শ্রীমদ্ভাগ কর্মখন্ড জ্ঞান খন্ড দেবী দেবী উপাসনা কর অনুমোদিত হয় না এই শ্রীমদ ভাগবতে মহাপৃষ্ণ ভগবত প্রেম ধর্ম ব্যতীত সব রকম অন ধর্ম অর্থাৎ চতুর্গ ধর্ম অর্থ কাম উপেক্ষা করে শুধুমাত্র কৃষ্ণ ধর্ম করে মহাপ্রভুর মত হরম সত্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর মত মেধম এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত শ্রীচৈত এবং গ্রহণ করে এবং অন সব রকম মত এবং পথ যা আছে বুঝতে হবে যে এইসব হচ্ছে ক্ষুপথ তো আমরা সুফত পথে হাওয়ার উঠে আমরা জানি মহাপ্রব ছাড়া মহাপ্রব ছাড়া চলে তো আমাদের কি কিরকম যাত্রা হবে আমাদের যাত্রা হবে পুনরপি জানানো পুনরাবি মারানাম পুনরাবি জানানি জঠ সায়ান আমরা মনে করি যে এই পথ পালন করা থেকে আমার মুক্তি হবে সর্ব সর্বি হবে কিন্তু সেই পথ যদি মহাপ্রব পথ না থেকে আমাদের আবার মায়ের পেতে প্রবেশ করতে হবে কিন্তু মহাপ্রভু পথ মহ পথে আমরা যদি গমন করি তাহলে আমরা জগতে গোপী গর্ভে প্রবেশ করে জন্ম পাব শ্রীকৃষ্ণে অপ্রাকৃত লীলায় তো সেটা আমাদের লক্ষ্য মহাপ্রভুর অবলম্বন করে শ্রীকৃষ্ণের দাস অনু দাস অনু দাস অনু দাস অনুদাস অনুদাস অনুদাস অনুদাস হয়ে সেই অপ্রাকৃত বৃন্দাবন ধামে শ্রীকৃষ্ণের দাসে দাস দাস করতে। এই হচ্ছে সর্বৌতম সিদ্ধি এই জড়ো জগতে আমরা প্রয়াস করি বড় করতে কিন্তু সেইটা সম্ভব নয় কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন বড় আমরা বড় হয় না হতে পারে না আমাদের স্থিতি আমাদের ধর্ম কি আছে জীবের স্বরূপ হই কৃষ্ণের নিত্য দা সে তো সবচেয়ে বড় পথ কারণ শ্রীকৃষ্ণ আমার নজরে আমার থেকে বড় হচ্ছে আমাদের আমার ভক্তরা তো এইভাবে সেই ব্যাপারে থেকে নিজেকে বড় না মানে নিজেকে দাস অনু দাস অনু দাস অনু দাস অনু দাস অনু দাস মানে আমরা ভগবানের থেকে বড় হতে পারি মাই তো আদেশ দেন বেলো হলো দাম দা আইসে কোজান করে ভোজন করে তো আও কৃষ্ণ সময় গেছে আও বসে যাও ভোজন কৃষ্ণা কেউ চারনে চলে গেছে বৃন্দাবন যমুনা কিনারে পথে এবং আসেনি দুপুরে তো কখনো কখনো কৃষ্ণা তো আসে না দুপুরে বন ভোজন করে সব ওই গোয়ালার সাথে গোপগের সাথে কিন্তু সেই দিন কৃষ্ণা দুপুরের মধ্যানের ভোজনের জন্য আসা কথা ছিল সেই দিন এক বিশেষ মহোৎসব ছিল কিন্তু ঠিক সময় তো কৃষ্ণ আসেনি কারণ তার প্রিয় ভক্ত গোপাদের সাথে এই তো প্রেম আনন্দ খেলতে তো নীলবেলা সেই নিমগ্ন হলেন কৃষ্ণ তো আসিনি তো সময় লক্ষ্য করিনি তো সেই জন্য সৌদামাই রোহিণী বলরামে মা রোহিণীকেই বলেছে তো তুমি যা এবং কৃষ্ণা এবং বাবা রামকে ডেকে রোহিণী মায়োপালা করছে কিন্তু কৃষ্ণা আসেনি কৃষ্ণ বলছে একটু পরে আমি আসো একটু পরে যাবো তো আমরা এখন তো খেলা করছি তো খুব আনন্দ পাই একটু পরে যাব। তো আরো সময় হয়ে গেছে কৃষ্ণ আসেন তো সৌদমাই গেছে এবং কৃষ্ণকে বলেছেন যে কত দুষ্ট চলে আসো তোমার বাবা তোমার জন্য অপেক্ষা তো তুমি যদি প্রজন না তো গড়ে কেউ নেবে না চলে আস এখনই আধারি করবে না তো কি আদেশ দিতে আমরা খ্রিস্টকে আদেশ দিতে পারে না আমরা যদি চেষ্টা করে খ্রিস্টকে আদেশ দিতে সে তো অপরাধ হবে আর আধনা একটা শব্দ এবং অপরাধ অন্য শব্দ আর আদে না মানে সেইভাবে আমরা প্রভুকে আদেশ দিতে পারি না আমরা প্রভু থেকে আদেশ পেয়েই মানে সেটা হচ্ছে আর পথে সব পালন হবে, সেটা আদে না এবং ঠিক মতো আমরা যদি বিধিনিষেধ পালন না করে সেটা অপরাধ হবে তো আর আদে এবং অপরাধ বিপরীত আমাদের ধর্ম আছে জীবের স্বরূপে কৃষ্ণের নিত্যদ আমাদের ধর্ম আছে কৃষ্ণের আদেশ পালন করতে। কৃষ্ণের আদেশ গুলো আমরা সাশ্রয় পাই সেজন্য পালন করতে হবে কিন্তু মা যা সৌদা অপর বিচার না করে নু খ্রিস্টকে আদেশ দেন তা অধিকার আছে কারণ প্রভাব কারণে স্থিতি বেদাধীত আছে তো বেদশাস্ত্র আমাদের মার্গদর্শন দেয় তো কিভাবে খ্রিস্ট সেবা করা হয় কিন্তু সর্বশ্রেষ্ঠ খ্রিস্টেব হচ্ছে ব্রজবাসীদের যার মধ্যেই বেদবিধি চলে না প্রেম বিধি চলে এবং শুধুমাত্র হৃদ হৃদয় ভাবনা থেকে চেষ্টা করা হয় কায় মনোবাক্যে শ্রীকৃষ্ণের জন্য সব রকং চেষ্টা করো তো এই তো হচ্ছে মহাপ্রভুর প্রেম ধর্ম এই খাওয়া ত্রি গুণের দ্বারা এই জল সংসারে বর্ধিত হয় সেজন্য আমাদের জন্য সমস্ত ভক্তি বিধি পালন করতে হবে আমাদের অবস্থা আছে বিধি বিধি দশা বিধি গেলেও পালন করতে হবে ঘরে ভরে উঠতে হবে স্নান করে মঙ্গল আরতি করতে হবে চিলাক লাগাতে হবে এইসব নিয়ম পালন করতে হবে সেটা আমাদের জন্য মঙ্গল পথ এইসব আমরা যদি পালন করি তাহলে আমরা ধীরে ধীরে শ্রবণ ক্ষান করে থাকে বৈষ্ণব সেবন করে থাকে বৈষ্ণব কৃপা লাভ করে সর্বোত্তম উপহার আছে আমাদের রাগ ভক্তি প্রেম ভক্তি দিতে তো সেই স্বাভাবিক অনুরাগ যদি না পাই কৃষ্ণের জন্য তাহলে জীবন নিষ্ফল হয় কিন্তু মহাপ্রভুর কৃপায় আমি যদি চেষ্টা করি বিধিপাত বিধি পথ পালন করতে তাহলে এই বিধিগুলো পালন করে থেকে আশা হয় যে সেই দিন আসবে যার মধ্যে আমাদের প্রেম উদয় হবে এবং প্রেম উদয় হলে আমরা করে সম্ভব হবে যে আমরা যারা এইখান এই স্থুল শরীরে আসক্ত হয় ইন্দ্র ছুটিতে আসক্ত হয় কিভাবে আমরা এই তো ভাগ্য লাভ করতে পারি যে আমরা এই ছবু প্রত্যাশিত পথ সেইটা সম্ভব হবে মহাপ্রভু প্রেম পথ নাম পথ থেকে নামের ভক্তি পূর্ণ হয় তো নাম কীর্তন করা থেকে সিদ্ধি হয় মহাপ্রভু আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছেন krishna, কৃষ্ণ krishna কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে প্রভু কহে কহেলাম এই মহামন্ত্র ইহা যত করে নিবন্ধন ইহা হইতে সর্বসিদ্ধি হই বৈশব সর্বকম খহনাম তো নাম ইত মত আছে নাম সেজন্য নামে নিষ্ঠা হাওড়েছে কারণ নামে হইলে ফ্রেমের উদয় এবং প্রেমেতে হরিকে ভায় তো নাম থেকে ভক্তি পূর্ণ হয় নাম থেকে কৃষ্ণের জন্য রচি হয় রথে থেকেই প্রেম হয় এবং প্রেম থেকে আমরা সাক্ষাৎ হরি সেবা লাভ করতে পারি তো সব কিছু আছে এই মহাপ্রভুর পথে এই পথ আমরা গ্রহণ করি এই পথ হচ্ছে সর্বসিদ্ধি পথ অন পথে গেলে তো কোন বিশ্বাস হাওড়েছে না হাওড়েছে অনেক বন্ডা আছে বৈষ্ণব বেশে অনেক বন্ডা আছে যারা আমাদের খুব পথ দেখায় কিন্তু বুদ্ধিমান হয়ে আমাদের মহাপ্রভুর কৃপায় তার শিষ্য শিলপ্রভুপাত শুধুমাত্র বাংলাদেশে নয় শুধুমাত্র ভারতই নয় সার পৃথিবীতে কালি হত জিত মহাপ্রভুর আপনাদের বিশেষ ভাগ্য আছে যে জন্ম থেকে আপনাদের ধারণা আছে এই প্রেম ভক্তি পথের সম্বন্ধে সেই জন্য বিশেষ করে আপনাদের জন্য উচ্ছে সম্পূর্ণ বিশ্বাস সাথে সম্পূর্ণ নিষ্ঠার সাথে সম্পূর্ণ ভক্তির সাথে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রেম পথ অবলম্বন করো আরো কি আছে আর কিছু